য়েদের উপরে ইমান রাজ্যে এই আয়াতে নজি করিম সাল্লাহ ইসলামের করার পাড় নাই ইমানের দ্বারাই মমিন হয় নদী ইমান তিনি মাত্র ইমান দারা নজিকে মানে তারা মমিন নমা জুদিরা পড়ে ন বিজিকে মান না কাহের না সারা রা নমাজ পড়ে মাঝুতিরা নমাজ পড়ে কাজিয়ানিরা নমাজ পড়ে নবিকে মানে না কাহের নীকে মানা কি প্রথম বল তিনি মানব দেশে এই জন্য কিন্তু তিনি গায়ে এই ব্যাখ্যা এই নদীকারী ইনসাল ইসলামের গুরুত্ব রহিত্য নিয়েই এই এই ইচ্ছে পৌঁছেন গেব জানা আল্লাহ জাহেব জাননে আলমুল গাইব একমাত্র নুরুল ইসলাম তিন নেত্রকোনা কোভিদ প্রোফেসর তিনি যাবেনে নেত্রকোনা কলেজের প্রফেসর ছেলেরা কোলে যাই জানা জিনিসটা জানার জন্য জানার জন্য কলেজ আইয়ে প্রফেসর জানে যুগ বিউ বংশ প্রফেসর যা জানে যায় না যদি ছাত্রদের না জানায় তা হইলে প্রফেসর খুশি হইবে না। বকির হইবে কিনা আল্লাহ নবী করিম সালাম নদী করিম সাল্লামকে নিজে আল্লাহ কুরান শিক্ষা দিয়েছে আল্লাহ কাজে যদি কে না আল্লাহ আল্লাহ দোষী দোষী মুসলমান নয় আল্লাহ আমি করিম সালকে যাবতীয় সাল্লামকে আল্লাহ দান করিয়াছেন তিনি কেমন পর্যন্ত কি হবে না হবে সম্পূর্ণ বিষয়বস্তুর খবর দিয়েছেন আচ্ছা আপনার আল্লাহ সাহু আম্মানব আলুহ কে খবর দেওয়াইছেন আমি নিজে সাহেব সাহেবকে বক্তব্য এই চেষ্টা উপস্থাপন জোর করছি না তো না तो अभी किनी दिन दिन कर एक नबी गायब जान सम्पर्क आये बनार विषय दीर्घ समय जा আল্লাহ আবিন এই আয়াতের সাথে তিনি আয়াতেন একটা এবং আলোচনা করলেন ভিন্ন আবির অসুখীর আশীর্বাদ কিছু ভাই আমি এই জন্য বারবার বলছিলাম যে স্পেসিফিক্যালি বলা দরকার আমরা বলছিলাম এই আয়াতের মধ্যে ফরত মহম্মদাল্লামের কি সশ্চিষ্টটা আছে সেটা বলার জন্য আল্লাহ যদি কাউকে কোন ক্ষমতা দেন এই ক্ষমতায় তিনি ক্ষমতাবান হবেন সে ব্যাপারে আবার আপনার কারোই কোন সন্দেহ নাই কিন্তু এখানে প্রশ্নটা হল যে হরত মোহাম্মদাম নিজেই গায়ের মালিক কিনা বা গায়ের থানা অবস্থায় তিনি সর্বোচ্চ বিরাজমান কিনা আল্লাহর মতো না হইলেও আল্লাহর কাছাকাছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান হজত মোহাম্মদ সর্বত্র হাজির এবং নাজির হজর মোহাম্মদ যে সর্বত্র বিরাজমান আছেন গায়ব জানেন এটা কোরআন এবং হাদিসের পুষ্টিতে কোন কারণে তিনি হাজির নাজির এবং গায়ব জানেন এটা জানা দরকার ছিল কিন্তু এটা সরাসরি উত্তর অবশ্যই যারা বিচারক মন্ত্রী তারা বিএনপি বিষয় বলবেন আমার মনে হয় এই ব্যাপারে বেশি আলোচনা করার সময় পাওয়া যাচ্ছে না আমরা সার্বিকভাবে পাঁচটাকে আমরা পাঁচটা বিষয় দিয়ে চলে গেছি এখন আমরা ছয় নম্বর যাব তারপরে আমি উল্লেখ করবো যে যদি একটা বিষয় আপনারা একমত সব শেষে দু একটা আলোচনা একটা করা বা মিনিটের জন্য তাতে আমাদের মনে হয় যে মনের মধ্যে যে কথাগুলো আমরা বলতে পারিনি বলে মনে হচ্ছে সেটা আপনার সাথে বলতে পারবেন আমি বিচারক আমাদের সর্বশেষ বিষয় যেটা নির্ধারিত আছে সেটা হলাম ছাড়া বিবাহ হারাম যেটার সমর্থনে তিনি বাংলার বিষয়কে তার বক্তব্য স্থাপন জন্য সবাই অনুরোধ করছে গান বাজনা ছাড়া বিবাহ হারাম তিনি আচ্ছা হয়ে বই দেখছি যে গান বাই্য ইসলামিক গান বাধ্য ইসলামী গান বাইত বেতলি কে বিবাহরাম কর আমাকে সময় দিলেন আমি কয়েকটা প্রমাণ করবো অতায় আলিম সবাই সেই মাদ্রাসার আছেন মিজিশোর হাদিসের আজি নবী করিম সাল আসা সিদ্ধা রসুল্লাহ তা অনহা খোরে এবং বিবাহের কাজ সমাধা মসজিদে করিও বজরিব এবং অনেকগুলি ঢোল বাজাইও এক টানা দুই জানা দুই জ নদীর আদেশ পালন হইবে না নদী আল আদেশ পালন হইবে না অনেক গুলি বন্ধ তিন ভাগাই তি হবে আচ্ছা আগে আছেন আগে আছেন হালালে হারামির দুধিক নদী করিম সাল্লাম বলেন বিবাহ সাথী হালালো হারামের মৃত্যু সব ঠিক আছে এই ছিল করব বিবাহ করবো শ্রীর কোন খন্ড এটা প্রথম খন্ড প্রথম খন্ড করতে হবে тобай кота হইবে এটা কত চে চান আচ্ছা ঠিক আপনারা কি মেহরবানি করেন আচ্ছা পদ্ধতি ধরুন কি মেহরবানি করেন আমাদের কথা না বলাটাই ভালো হবে মেহরবানি तो भी कहते हैं कि कोई बात नहीं है बस बस बस कौन तो तो जो भी करेगा माने कौन का पास करेगा वाला वो है सो क्या हो गया आज के बाद आज हम बात नहीं करेंगे চত্রিশ আমি চার্জে ছিল আমি আগেই পড়তি মেঘাতির মি দিছে এখানে একজন অকল ঘটছে এই যে আমি পূর্বেই করেছি আচ্ছা আচ্ছা বিবাহের করিও এবং মসজিদে বিজ্রগুয়া রা বি অনেক কুড়ি ঢোল বাজও একটাই এজরাতেরমাত জমা में নমাজ জুমা জামে মসজিদ মে তাম নমাজ হোক लेते যে মস্তাহ কাকাজ শুক্র জুম নোমে গা মে মসজিদে নাজি সামনে বিবাহ হবে বরকত হাসিল নিজ নিকা ইবাদ হবাদত কেবাদ খানা মসজিদ হো মসজিদ মৌজু হকা কে নিকা কি বেতর হ্যাঁ বজানা বেতর হিসা মসজিদ নেই তো মসজিদ কে দরওয়াজ বাজানা মসজিদে যদি বিবাহ হয় তো মসজিদের বাহিরে গপ ভুল বাজতে হবে আমি ভাগ্য সেইটা মাত রাখার ভাগ্য করছে আমি পাঁচটা হাদিস পড়ি আপনারা শুনাই একটা পড়া হয়ে গেছে দুইটা পড়া হয়ে গেছে মা বাইনাল হালালে এই বিজা তো আগেই খরচার ভাগত আসেন ইন্দি দাড়িয়ে তুমি বাংলা করিংলা তে লেখ বাংলা হজরত না বলেন আমার নিকট এক আনসারি মেয়ে ছিল আমার নিকট এক আনসারি মেয়ে ছিল আমি বিবাহ দিলাম তাহাকে আমি বিবাহ দিলাম তখন আমাকে রাসুল্লাহ সাল্লা রাসুল্লাহ সাল্লা বলিলেন এসা তোমরা কি গীতের ব্যবস্থা করবস্থা করেন না এই মহল্লাবাসীরা মহল্লাবাসীরা তো গীত খেয়ে ভালোবাসে ঈদ মজা ও হাফান রসুলে পাচ্ছে আচ্ছা আদিষ্ট নম্বর রসুলে পাড়বিল খারাপ কি মিনার আনসারে ফাজ রসুল্লাহ الفتاتا قالوا نام ما لا اشتتم ما من تننا قال يا ف رسول الله صلى الله عليه وسلم ان الانصار قوم فيهن جزاء انكي توهذرات ما يقول اتي اه اتيناكم اتي عناكم با هينا وحيه مرعو ابن وزا بنگلا بول حضرت عبد الله بن الله عنه বলেন হজরত আয়সা রাজেন এবং বলিলেন তোমরা কি মেয়ে তাকে স্বামী কাছে পাঠাইছ প্রশ্নগুলো তাহারা বলিলেন জি হা জি হা তখন তিনি বলিলেন গীত গাহিতে পারে ঈদ গাহিতে পারে যেমন তাহাদের তাহার না তখন রসুল্লাহ সাল্লাম বলিলেন আনসারিরা আনসারিরা এমন সম্প্রদায় তাহাদের মধ্যে গানের গানের ঝুঁক দেখি যদি তোমরা তাহার সাথে খাতে তাহাদেরও পাঠাইতে য়ে পারে তবে ভালোই হইতো। আমরা তোমাদের কাছে আমরা আরো তার কিতাবেও বহু বলির এই সম্বন্ধে আছে আমার সম্পর্কীয় একটা আলোচনা দেড়ি সাক্ষয় গান বাজ্যবাস আমরা গ্যাস আদির মধ্যে জানবাই চলছে না গ্যাসও আরাম হয়ে গেছে সন্তান আদি হারাম জাদা গেছে পুর মোটা হারাম নদীর আদেশে রক্ষা না করাতা হারাম হয়েছে কিন্তু দুইজন শক্তির মোকাবেলায় মহৎ কার্য করিয়া ইসব কবুল করা হয়ে গেছে আপনাকে আপনার সময় শেষ হয়ে গেছে আগেই আমি এখন এই যে চারটা হাতিদ সম্পর্কে যে অনুব্রী দেওয়া হল এই উপরে আমি মানুষকে উপস্থাপন করার জন্য সম্মানিক কুণ্ডলী তিনি সর্বপ্রথম আর উচ্চ বিষয়ে হারাম আছে এটাকে তিনি ইসলামী শব্দ বোধ করেছেন ইসলামী কোন ইসলামী কোন গান নাই ইসলামী কোন দায়িত্ব নাই নিজেদের যে হাদিস তিনি কেলাবাদ করেছেন ভ্রমণ করেছেন হাদিসের শব্দ বাপ এবং এই দুই চরণ হয় তিনি করেছেন দৌ বারবার দৌ করেছেন যদি আরবি ভাষা জানে কোন লোক থাকেন ভালো বুঝতে পারবেন যে তার হাদিটের তৃতীয় কথা তিনি বলেছেন হাদিস করেছেন এবং বলেছেন যে বিবাহ মত্তিকে পড়া দরকার এবং দান বাজনাও করা দরকার এই কথাটা যে হাদিস তিনি পড়েছেন সেই নিজিশনদের সেই হাদিসের সেই হাদিসের গানের কথাও বলা হয়নি বাজনার কথাও বলা হয়নি কি বলা হয়েছে সেই হাদিসে কি বলা হয়েছে হাবিজ সংক্রান্ত এবং ইসলামী সরাসমিয়ে বিধিবিধান সংক্রান্ত সেটা গুলি আমার হাতে কাছে এই ব্যাপারে গান বাজনাতে ইসলাম ধর্মের চির করে হারাম করে দেওয়া হয়েছে এর দলিলা দিলাম হাতে কাছে কিন্তু একটু সময় লাগে সবগুলি পরে শোনাতে আমি তো একটা করে শোনান এক একটা করে শোনানি শোনাবো এবার আগে আমার কথা এই গান বাজনা ইনি বলছেন গান বাজনা সারা দিয়া হারাম এই কথার মাধ্যমে একটা ভূমিকা তো বলতে চাই করবেন এই কথার মাধ্যমে মোহাম্মদ রসুল উল্লাহ সুল্লাহ ইসলামকে নিয়ে আজ আমরা যে মুসলমান গান বাজনা গান বাজনার মধ্যে বিবাহ করি নাই আপনাদের মধ্যে বিচারক মন্ডলীদের মধ্যে স্বয়ং তার মধ্যে তার পূর্বপুরুষদের মধ্যে যারা যারাই বিয়াকে গান বাজনা করি নাই আমাদের সবার তিনি হারাম আখ্যা দিয়েছেন অথচ বাজনা হারাম गान बजना सारा दिया दान हराम नान बजना हराम जब एक हादीसि शरीफे जे हादी पढ़ेमिजी शरीफे जे हादी करर्जमा दिन बांग हादीक कंथाए बिया सारा गान बजना हराम आलोच विशेष गलेन कर এবং আচ্ছা আমি একটু আপনার কথা হয়েছে আপনি বলছেন কত বলছেন ভুল হতে পারে আমি জানি না আমি আপনাকে বলবো যে এই যে আপনি তখন আপনার অন্যটা যেতেন তাতে আমাদের বুঝতে সুবিধা ডাঁদবাজ হারাম কোথায় আসে আমরা আগে বলবো না এটা তার আগে ওরা সম্পর্কে বলে দেন হু যে দেখি চারটা হাদিস হাদিসে আমরা বুঝতে পারছি যে তিনি বলেন নাই বিয়া সারা গান বাজনা হারাম এটা হল আমাদের আলোচনায় তিনি আলোচনায় বলেন না এমনি কথাটা বলেছেন আচ্ছা আপনি এই হারাম দেখেন গান বাজনা হারাম আচ্ছা গান হারাম এই কিতাব আমার হাতে এখন যে কিতাব নিলাম এই কিতাব এর নাম তফির মহানি রুহুলা রহমতুল হাবিবেল এই তফিরের কিতাবের একুত্তম খন্ড উনসত্তর পৃষ্ঠায় লিখিত বিদিন বছিয়ার রহমা গনাল ইমাম আবা হিফত রহম্লাহ রহ গনা জলহিন গুগালিক মজহব তু ফে ইমি সলাহ ইন তাহলে ভদ্রত ইমাম রহমতুল্লাহ এই বলেছেন এবং ভদ্রত ইনাম মালিক রহমতুল্লাহি বলেন নিষেধ করেছেন গান গাওয়া থেকে এবং গান শোনা থেকে দীর্ঘ এদিনটা যদি পড়ি দীর্ঘ সময় লাগে জন্য বলছি আমি শুধু কিতাবের না চেষ্টা করে দিচ্ছি रुहुल मानी एक दीर्घ रिटिंग हराम हादी शब्द नये शब्द ये शब्द क्षेत्र कित यार अर्थ हलो जेमन एक जिन যার মধ্যে আঘাত করলে মজার আওয়াজ হয় এটার নাম দুদিক বন্ধ থাকে অপর দিক খোলা থাকে তাকে দুধ বলা হয় আর সমাজে এটা কোন উপারের কোন প্রচারযোগ্য বিষয়ে প্রচার করার জন্য বাজানো হইত যেমন ভাবে আমাদের বাংলাদেশের বাজারেও কোন প্রচারযোগ্য বিষয় প্রচারের জন্য বাজারে বাজানো হয় এটা কোন মজার আওয়াজের জন্য নয় এবং তাতে কোন মজার আওয়াজ নেই এটা শুধুমাত্র প্রচারের জন্যই বাজানো হয় যে সমস্ত হাদিস তিনি দীলাওয়াত করেছেন এই সমস্ত হাজি রসুল সাল্লাহম বলেছেন তোমরা প্রচারের মাধ্যমে বিবাহ করবে আর তখনকার সমাজে প্রচারের প্রধান মাধ্যম ছিল এই জন্য তৎকালীন সমাজের প্রচলিত প্রচার যন্ত্র चारनुषंगिक भावे कथा उल्लेख दीदे इसलाम धर्मे शराब के इसलम धर्मे मत के दाते डाते हराना সর্বপ্রথমে বলা হয়েছে ঠিক তেমনি ভাবে ইসলামের প্রথম দিকে আর সমাজের প্রচার এবং যে ব্যবহার করা হইত প্রথম প্রথম এই দশের মাধ্যমে মুসলমানদের বিবাহ বিবাহের প্রচার করা হইত এবং সাথে সাথে কিছু ঘিত বলতো এইগুলি ইসলামের স্বপ্নকে নিষেধ করা হয়নি তাতে তাতে নিষেধ করা হয়েছে সর্বশেষে এই সবগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বক্তব্য হারাম করা হয়েছে প্রথম যুগে হালাল ছিল ঠিক তেমনিভাবে দশ বাজানো এবং ছুটো বাচ্চাদের গীত গাওয়াটাও বিয়ার মধ্যে এই আনুষঙ্গিক এবং সমকালীন সমাবেশের প্রেক্ষিতে হালাল ছিল তাতে তাঁপে এই গুলিকে হারাম ঘোষণা করা হয়েছে এই হারাম হওয়ার এক দলিল হইল কত্তিরে রুহুল করবো আরেক দলিল সবরানি শরীফের হাতিতে হজরতাম فَجَاءَ عَمْرُ بِنِي سُرَّةَ قَالَ كَتَبْتُ قَالَ كُتِبَتْ عَلَيَّ الشَّقْوَةُ فَلَا عَرْزُكُ إِلَّا مِنْ بَنِيٌّ فَأَسَعْزٍ لِي মিন জনায়ে মিন গায়রি তাহিসাতিন فقال له رسول الله صلى الله عليه وسلم لا الله لقد رزقك الله حلالا طيبا وقت ثم দামতু ইলাইকা আই বিন নাহিয়ে তাবাল তাহলে হাদিসের এবার হাদিফে আল্লাহ রসুল উপার্জন করার অনুমতি চাইল তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন হে অতিপূর্বে আমি এই কাজগুলি নিষেধ করি নাই যদি ইতিপূর্বে নিষেধ করতাম তাহলে আজকে তোমার এই অনুমতি পাওয়ার আমি তোমাকে শাস্তি অবলম্বন করলে তোমার হয়ে যায় কোন কিতা কোন কিতা কত নাম্বার কত বেজ নাম্বারে আগে কত লিখে এই তবরানিদের দীর্ঘ হাদিসটা আমি পড়লাম হ্যাঁ এই হাদিসটা হানাতি মাঝাবের লিখিত কিতাব আহতামুল কুরআ আহতামুল কোরআনের ধন্যবাদ আহতামুল কোরআনের দ্বিতীয় খণ্ড 1210 পৃষ্ঠা আলামুল কুরআনের দ্বিতীয় খণ্ড 210 পৃষ্ঠায় ওই সবরাニー बताते ওই দ্বিনদ হাদিসটা বলা হয়েছে আগে কে গেছে আপাতত আপনারা বলেন আপাতত আর কিছু বলতে চাই তাহলে সবাই লাইনে হারাম না দাজ না যে হারাম আর কতজন বলেন আর কতজন বলেন আনবিল্লাই তরজমা লক্ষামী এই কিতাবের একশো ইসলাম নাম ভয়ের নাম ইসলাম আর মৌসী ভগরত মহালানা মুফতি শফী রহমতুল লেখা যার লেখা মাংস ইসলামিকার লেখা এই কিতাবের একশো হারাম করে এই সমস্ত বাজনার যত যন্ত্র আছে এই সবগুলি ব্যবহারকে হারাম করেছেন পতুয়া তাম পঞ্চম খন্ড তিনশো সিস্টাইল ইমান আর যদি গান শোনা হয় তাহলে সমস্ত আলেন্ডের ঐক্য মতে হারাম হবে পঞ্চম খন্ড তিনশো পঁয়ত্রিশটা আচ্ছা ঠিক আপনাদের কথা এখন আমি যেহেতু আমাদের ছয়টি বিষয়ের উপরে কথা বলার ছিল আমি মনে করি যে আমরা যা শুনলাম সেই জিনিসগুলো আমরা আমাদের বিচারক মন্ডলের বিপা বিশ্লেষণ করবেন যদি এখন তারা তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তো দেবেন আর তা না হলে তারা পরবর্তীতে আরো ওনাদের প্রেমের সাথে আলোচনা করে বিষয়টাকে দেখে আপনাদের কিতাবগুলো পর্যালোচনা করে ওনারা ওনাদের সিদ্ধান্ত দেবেন তা আপনারা এই পর্যায়ে যদি মনে করেন যে আমাদের কিছু কথা বলার বাকি ছিল তাহলে আপনার স্বাভাবিকভাবে যদি আজকে দর্শকরা যারা আছেন যারা শ্রোতা আছে যারা আমরা আছি তাদের যদি আমাদের ভোগি না হয় তাহলে আমরা আপনাদেরকে পাঁচ থেকে দশ মিনিট করে সময় দিতে পারি তবে এটা বেশিক্ষণ দিলে আমার মনে হয় ভোগি পুঁজি হতে পারে আপনারা দেখেন যদি মনে করেন তাহলে স্বাভাবিক আলোচনার জন্যে আমরা পাঁচ মিনিট করে দশ মিনিট সময় দিতে পারি পাঁচ মিনিট সময় চাই বলেন তিনি দুধ আমি দুঃখ পড়লাম দুধের বহু বসন দুহু হাদিসের বহু বসন শব্দ আলছে হাদিস আমার সামনে নাকি এক বসন দু বসন বহু বসন জানে না এই রকম পর্ব আর গান বাইতে হারাম আমিও তো মানছি হারাম নম করা ফরত হাত হারাম হাত চাওয়া ফরত বিদির লোকের মেলামেশা করা হারাম দিবির লোকের মেলামিশা করা আরাম গালো জানি বসে নমাজ পড়ত হারাম এই বলে নমাজ খালি যাবে নাকি হ্যাঁ মোনা নামাজ পড়লে গোনা হবে ইমান ধরে নামাজ পড়াঙ্গা হারাম শত্রু এই যে দেখেন মেয়েরা সারা বাংলাদেশে এই বা শুনে আলেন বলে এই মাঝ হয়ে আশাভাজি ফাগবি আশা ভাজি বড় লড়ক উল লোক থান রশিদ আহমদ গঙ্গুহী সলিদ আহমদ আারা সব গভীর খুব বড় লক্ষ খুব বড় নাম খুব বসুলা প্রায় মসজিদে এই খুব ভা তানা এই খুব ভা খানাফু খুব মধ্যে কি লেগে দেখেন আমা বাগি ও কাু এখন আমি যদি বাংলা করি তাহলে আমার বাংলা গুণ চেষ্টা করবেন তারাই আবার বাংলা করে দিচ্ছে বাংলায় যাহারা গীত সম্পর্কে গীত মুন পুণ্যবান ও আজন্দনের বর্ণিত সীমা অতিক্রম না করে তাহাদের প্রতি কোনো খাওয়া ভয়ে আরো হন্দ বিষয় সম্পূর্ণ কাঁদমাস হারামে বলে মুনাফি তাহলে নিকৃষ্ট ভতো আসামি আল্লাহুল্লাহ দেলা কঞ্চন কন্ড আলাহ দেমা চিনোমাত যাবতীয় বাদ্যযন্ত্র বহতের বাদ্যান্সে যাবতীয় বাদ্যযন্ত্র মূলত হারাম না মূলত হারাম না সময় হারাম সময় হারাম হ্যাঁ যেমন বিবি বেয়া হলে দিদি ঘরোয়া আনলে মেলাম তো হারাম না দিদি যখন না পাক ব্যবস্থায় ব্যবহার করা হারামী মধ্যে গান্ধব্য হারাম যদি গান হয় নদীর গান হয় ছেলে মেয়ে মানে যদি মাছ আর যদি আল্লাহর উপরে প্রেম করত্যের গান গাড় বরং শুন্য সেরসুল নজিক ভদ্র উজুড়ে বাজানো গানোয়াজি রসলে পাখ কর্লা হাদিস মেরু জানবে তারা আমাদের মতোই সাধারণ মানুষ মনে করিয়া পেরু মেরু মনে করেন রসুলে পাকবে পেরু মেরু মনে করা গিরিশ চন্দ্রের মতো বড় হইলে গিরিশ আলেম ও কাফের আমি যদি আসলে পাচ্ছিলাম আমি বলো আলোল আলমই হই না কেন এক নম্বর গুলির যে আমি বলিলে কেটেছি আজ সভা একশো এক পঞ্চাশ গুলির গান বজনা সারা বাংলাদেশ ঘুরে রাখছি ধন্যবাদ থাকে আমি এখন প্রযুক্ত সময় এবং প্রাপ্তি না এই পাঁচ এবং ছয় নম্বর খন্ড এক পাঁচ এবংখন্ড এক বলিউনের দুইশ বাহাত্তর পৃষ্ঠালেখেন পুয়া মন্তুহুল ফুরহানুল আদিম ডান বাজনা এর যে কিছু আংশিক ইসলামের প্রথম যুগের প্রচলিত ছিল কোরআনের এক আয়াত লেখেছেন আয়াত হইল সময় সময় কারণে আয়াত থাকতে পারেছি না এই আয়াতের উল্লি দিয়ে তিনি লেখেন এই আয়াতের দ্বারা গান ঘজন্য আবাস যে কয়েকটা জিনিসের মধ্যে আছে সমাজে আর ইসলামের প্রথম পছন্দ প্রচলিত ছিল পুরা মনশ কোরআন কোরআনের এই আয়াতের দ্বারা এই সব কিছু রহিত করে দেওয়া হল এর বিধান বর্তমানে আর বাকি নাই দ্বিতীয় কথা যেমন বলা হইতো এই মাদ প্রথম দিকে হালাল ছিল পরবর্তীকালে হারাম করে রহিত করে দেওয়া হয়েছে দ্বিতীয় কথা এই সব সবকিছু আলোচনা এজেন্ডার বাইরে হইল তিনি বলেছিলেন গান বাজনা তারা দিয়া হারাম আর আলোচনা চলতেছে গান বাজনা হালাল না হারাম সুতরাং এইটাও তিনি আমাদেরকে আলোচনা বিষয় থেকে অনেক দূরে নিয়ে গেলেন এই জন্য আমি দীক্ষিত হইয়া সম্মানিত বিচারক মন্ডলীর দৃষ্টি আপসান করে বলব মূল বিষয়টা দাবি করেছিলেন তাকে প্রণাম হইল না ভিন্ন বিষয়ে আলোচনা করিয়া সময় নষ্ট করা হল এইভাবে কোন একটা দফারও মূল তিনি আলোচনা করলেন না এবং আচ্ছা আমি এখন দুই পক্ষের বিশেষ করে যারা প্রবক্তা ছিলেন একদিকে মৌলানা আকবর আলুর অপরদিকে মৌলানা নুর ইস্তম সাহেব এবং তার এবং আজকে উপস্থিত যারা এখানে ছিলেন ধন্যমান্য ব্যক্তিবর্গ আমরা ছটা বিষয়ের উপরে বক্তব্য পেলেছি এবং আমি বিশ্বাস করি बक्तव्य मन मध्य उपलब्धि विश्वास नहीं सभी आरोप करते चाहिए इतिम्य विचारक मंडल विचारे राय दीते भलो ना पार्ले सहसाय देवें जेत आज वा आलाप कर परवर्ती देवें परवर्ती घोषणा कर আমি জেলা প্রশাসক হিসেবে আজকে আপনাদের কাছে আরোপ করতে চাই আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই বাহাতের কোন ইচ্ছা ছিল না আপনাদের উনিদের প্রেক্ষিতেই এই বাহাত অনুষ্ঠান হল আপনারা মেহের বাড়ি করে আসছেন এবং সবাই ধৈর্য ধরে শুনেছেন এবং ধৈর্য ধরেই আপনারা আপনাদের বক্তব্য স্থাপন করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমরা যারা শুনেছি উপস্থিত হয়েছি আর যারা শুনেছেন কষ্ট করে আমি মনে করি যে আপনাদের মনের মধ্যে যে কথাগুলো ইতিমধ্যে ভোল খাচ্ছিল তা পুরোপুরি সমাধান না হলেও ভুল কারণে মনের মধ্যে একটু অত হালকা ভাব এটা মধ্যে আপনাদের সবার মধ্যে এখন বিরাজমার আমি বিশ্বাস করি তো আমার জেলাসভার প্রতি একটা বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই যে এই জেলার আইন শৃঙ্খলা রক্ষা দায় দায়িত্ব আমার যেটা আছে সেই কারণেই আমি অভিযোগ বলছি এটাকে কেন্দ্র করে যাব বাহিরে যাওয়ার পরে আলাপ আলোচনার কোন কারণে আমরা আমরা হারিয়ে দিয়েছি অনেকটা কি করেছি আলোচনা করে যেন হানাহানি মারামারি কাটা না যাওয়া হয় ইতিমধ্যে আমার ইনফরমেশন অলরেডি কালেক্ট করা হয়েছে যে কিছু কিছু লোকেরা এখানে ঘোরাফেরা করছেন এবং তাদের হাতে নাকি অস্ত্র আছে তো যেখান থেকে আমি খবরটা পেয়েছি আমি এটা অস্বীকার করতে পারি না যেটা থাকতে পারি আমি এক বলি আমি এখান থেকে যাওয়ার क्रम्दा का आशा करबी ना जो आपनारा अपन कथा दिए हर जन के गुत আর আপনার একের কথা অপরে ভাগান্বিত হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে একটা আইন শৃঙ্খলা প্রস্তুতি সৃষ্টি করবে আমি অনুরোধ করবো যে এক পক্ষের যারা আছেন আমার মনে হয় দরজার আছেন তাদেরকে আগে গেলে আপনার যদি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট যান আমার মনে হয় দুই পক্ষের লোকের সাথে স্বাভাবিকভাবেই কথা হবে না এবং কোন সমস্যা হবে না আমি আপনাদের কাছে সবদিন অনুরোধ করবো আমি আমারও বলছি আমি স্বাধীন আরোপ করছি যে মেহরবানি করে আপনারা এই বিষয়টা নিয়ে এমন কোন পর্যায়ে যাবেন না যাতে করে আমাদের মধ্যে হানাহানি মারামারি সৃষ্টি হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে হর্তানি আলম দেয়া এগুলোর খুলসিরা বিশ্লেষণ করে যদি এর মাধ্যমে রায় দেওয়া সম্ভব হয় অবশ্যই আমরা আপনাদেরকে দেবো আমি এখন বলবো আমি এখন আচ্ছা আজকে আমরা যেই বক্তব্য সংগ্রাম উভয় পক্ষ বক্তব্য আমরা মনে রুখলে শুনেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুরো বক্তব্যটাই আমরা একটা ধারণ করেছি আমাদের কথা ছিল যে এখানে যদি আমাদের যে আমরা যে তিনজন এখানে বিচারক হিসেবে কাজ করেছি তাদের পক্ষে যদি তাৎক্ষণিকভাবে কোনো রায় ঘোষণা সম্ভব না হয় তাহলে পরবর্তীতে এটা জানানো হবে আমরা যে ক্যাক্টারে যে আপনাদের বক্তব্যগুলো পালন করেছি এগুলো এবং আমাদের লিখিত আপনারা যে বক্তব্য উপস্থাপন করেছেন আমরা যেগুলো নোট করেছি সেইগুলো সমস্ত কিছু বিশ্লেষণ করে আমরা অভিজ্ঞ আমাদের মাননীয় জেলা প্রশাসক হাতিদের বলেছেন যে অভিজ্ঞ আলমোলামাদেরকে দিয়ে এগুলো বিশ্লেষণ করে পরবর্তীতে পঁচিশ ছয়ের মধ্যে একটা লেখা ছিল যে পঁচিশ ছয়ের মধ্যে এটা রায় ঘোষণা করা হবে তো আজকে আমরা আমাদের যে বাস অনুষ্ঠান জেলা আমি অনুমতি সমাপ্তি ঘোষণা করছি বহাস অনুষ্ঠান এ পর্যন্ত শেষ হল তারিখ উনিশ ছয় সাতানব্বই ইংরেজি রুজ বৃহস্পতিবার মহুয়া জেলা নেত্রকোনা কবর সরণী ওগো গো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার কিছনে নে তোমার জিনিস ওগো কবর গায়ের মাটি দুনিযার সব মায়ার কিছনে নে তোমার জিনিস খাটি कब तुम्हें जग दूरे तुमारी शीतल कले तुम बक्षे घुमायर माय बोले कबे तुम हाई जग दूरे तुमारी शीतल कले मारी बक्षे घुमायब विश्र माय भूले तुम पेटे दीवे धूलिरासन जाना आदर कत तुम बक्षे घुमाय पड़ चन्मेर मत तुम्हें धूलि राशन जाना आदर कमार्खे घुम चिर जन्मेर मत हेरले तुम्हारी प्राणी जगे भूरू दूर कपेबू मारकुल हते कड़े नाऊ तुम कोची कचि शिशुमो फेर तुमाई प्राणी जगे भय दूर दुरु का मारकुलते कौ तुम तुमी कोची कोची मो ছেড়ে দাও সতিরপতি রে কাদাউ পাগল পারা এমনি তোমার পাশান হৃদয় এমনি আপন হারা ছেড়ে নহি দাও সতিরপতি রে কাদল পারা এমনি তোমার পশান হৃদয় এমনই আপন ওগো ও গবর গায়ের মাতি দু সব মায়ার পিছনে তোমার জেনেছি খাতি eto adorer nobi ji model parai chu tumi go asan husain kedimol tara nirala itni chu eto adorer nobi ji model parai chu go हशान हुसैन के दुम लो तारा निरालाई मीछू अली कदी लो फतिमर सुखे ऐसा कदी लो हसे मेरे लगी शोखी का दिलो लो देखी लेना फिरेता का का दिलो शुके, का दिलो दिलेरे लगी सोखिना ना कदिल देखिले नई भाभी तुम हरण उमर बकर गनी जे सु मरु हर चोखेर मणि तुम हरण करमर बकर सु केदे मरु हर चोखर मणि केदे विलाल तार से कदम देखे गाचर पता नीचे झड़े जो फल फूल गाचे रेखे निहारा केदे विलाल तार से कदम देखे গাছেরও পাতারা নিচে ঝরে যেত ফল ফুল গাছে রেখে ওগো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমারই জিনিস খাটি हासी आनंद भलिनाद पर बनी आदमेर प्राण चुरीरा यी तब का हसी आनंद भलिनाद पर दीते বনি আদমের প্রাণ চুরি করা এই বুঝি তব কাজ চিনেছি কবর চিনেছি তোমায় আমার জীবন শেষে সব মায়া ছেড়ে হব যে ওই তোমার আধার দেশে কিনেছি কবর চিনেছি তোমার আমার জীবন শেষে সব মায়া ছেড়ে হব যে ওই তোমার আধার দেশে ও গবর মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমারই জিনিস খাটি রবে না সেদিন পিতা রাজ মায়ের স্নেহের কল বন্ধুজনের ব্যথা অনুভূতি শিশুদের কলর রে না সেদিন কিতার আদর মাইর স্নেহর কন্ধুজনের বেথাও নুভূতি শিশুদের কলর প্রিয় তো মার দেবী মুখে সুহাদু মাানু घुमान और पाला अशिबे दिन निरालाय नीचू प्रिय तो मार देखे सुहाग मखनु घुमान और पाला अशिबे से दिन निरा लय কতজন এসে স্নেহ মো মতাই ডাকি পারে কত বন্ধুর স্মৃতিবশ্রু ঝড়িবে তোমার পরে কতজন এসে স্নেহ মোতাই ডাকি বেশি অর কত বন্ধুর স্মৃতি ও শ্রু ঝরিবে তোমার পরে কারো কথা তুমি মানবি না তবু শোনো দুটি কথা তোমারই দেশেতে চলে গেছে যারা দিয় তাদের ব্যথা कथा तुम मानवि तबू शुन मोर दूटी कथ तुम्हें चले गा दियोना ते व्यथा बग कबर गायर मटी दुनिया सब পিছনে তুমারি চিনি খুমিয়া ছো বুলবুলি গো মদিনার কুল বাগে মদিনার কুল বাগে না দেখয় প্রিও আমার বুকে বেদো জাগে ভুকি জাগে ঘুমিয় বুলবুলি গো মদিনার গুলবাগে আমার বুকে বেদন জাগে বুকে জাগে ফুলের বুকে রিবন্ধ সম তোমার ব্যথা প্রিয়ম ফুলের বুকে বন্ধ সম লাগে তার দু লাগে ঘুমিয়াছ বুলবুলি গো মদিনারি গুলবাগে নার না দেখা কে প্রিয় আমার বুকে বেদন জাগে বুকে বেদন জাগে চোখের পানির দরিয় কেদ কে দে খুঁজি তোমার চোখের পানির এই দরিয় কেদ কে দে খুঁজি তোমার জনমিনিহ কেন জনমিনী হে তোমার জওয়ার রগে তোমার জবার রগে ভূমিয় বুলবুলগে মদি নার কুব বাগে না দেখায় প্রিয় আম বেদন জাগে বুকে বেদন জাগে যখন দুঃখের দরিয়াতে পাই না takantu mai mone pore he piyo dasur jakhan dukhel ไยนั้นขูเจือคุณตกคันทมัยมน